তা রিখের কিতাবে বর্ণিত আছে বস্রা শহরে অনেক আল্লাভিরুন এক মহিলা ছিল তাদের মধ্য থেকে অন্যতম একজন হলেন উম্মে ইব্রাহিম আল হাসে মিয়া তার সময়ে শত্রুরা মুসলিম ভূমিতে আক্রমণ করে বসলো এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হতে লাগল তখন বস্ত্রার ওলিতে গলিতে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ বলে মানুষদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছিল উদ্বুদ্ধকারীদের মধ্য হতে অন্যতম একজন ছিলেন সেই সময়কার বিশিষ্ট আলেম আব্দুল ওয়াহে তিনি অলিত গলিতে ঘুরে ঘুরে ভাষণ দিচ্ছিলেন আর মানুষদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করছিলেন একদিন কোন এক মজলিসে তিনি মানুষদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ভাষণ দিতে লাগলেন আর সেই বরকতময় মজলিসে বিশিষ্ট ন্যাককার মহিলা উম্মে ইব্রাহিমও উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ জিহাদ ও শাহাদাতের ফজিলত বর্ণনা করতে করতে জান্নাতের হুর্দের আলোচনা শুরু করলেন তিনি একের পর এক জান্নাতের হুর্দের গুণাগুণ বর্ণনা করতে লাগলেন তাদের সৌন্দর্যতার বিবরণ দিতে লাগলেন সকল শ্রোতারা মুগ্ধ হয়ে তার কথা শুনছিল এবং তারা সকলে একে অপরের দিকে তাকাচ্ছিল মজলিশের মাঝখান থেকে উম্মে ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন এবং সোজা হেঁটে আব্দুল ওয়াহিদের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি আব্দুল ওয়াহিদকে সম্বোধন করে বললেন হে আবু বয়েদ हे आपनी तो अपनी तोले इब्राहिम के भलो कर ही चीन বস্রার অনেক সম্ভ্রান্ত পরিবারের লোকেরা আমার ছেলের সাথে তাদের মেয়েকে বিবাহ দিতে চেয়েছিল কিন্তু আমি তাদের কারো ব্যাপারেই সন্তুষ্ট নই এবং আমি মনে করি তাদের কেউই ইব্রাহিমের জন্য উপযুক্ত নয় কিন্তু আপনি এই মাত্র যে মেয়েটির কথা বললেন আপনি এই মাত্র যে মেয়েটির বর্ণনা দিলেন তাকে আমার খুব পছন্দ হয়েছে আমি এই মেয়েটির সাথে ইব্রাহিমকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারলে খুব খুশি হব আমি এই জান্নাতি মেয়েটিকে আমার ছেলের বউ বানাতে চাই আপনি কি ইব্রাহিমের সাথে জান্নাতি এই রমণীকে বিবাহবন্ধনে আবদ্ধ করিয়ে দিতে পারবেন হে আবু বাযেদ আমার ঘরে দশ হাজার দিনার আছে সেটাকে বিবাহের মোহরানা হিসেবে নিয়ে নিন এবং ইব্রাহিমকেও আপনাদের সাথে জিহাদে নিয়ে নিন যেন আল্লাহ তাল্লাহ তাকে শাহাদাতের সৌভাগ্য নসিব করেন এবং সে যেন আমার জন্য ও তার বাবার জন্য কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহার কাছে সুপারিশ করতে পারে আবদুল ওয়াহিদ কথা শুনে বললেন আপনি যদি এই কাজটা করেন তাহলে এটা আপনার জন্য আপনার সন্তানের জন্য ও তার বাবার জন্য মহা সাফল্য হবে আল্লাহর কসম এটা মহা সাফল্য ইব্রাহিম সবার মধ্য থেকে তার ছেলেকে ডাকলেন ইব্রাহিম বলল মা আমি উপস্থিত তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আমার আদরের জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার শর্তে এই মেয়েটিকে বিবাহ করতে রাজি আছো সে বলল আল্লাহর কসম আমি সন্তুষ্ট উম্মে ইব্রাহিম আল্লাহর দিকে ফিরলেন এবং বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার ছেলেকে এই মেয়েটির সাথে বিবাহ দিচ্ছি এই শর্তে যে সে নিজেকে জিহাদে কোরবানি করবে সে নিজের জীবনকে জিহাদের ময়দানে উৎসর্গ করবে এবং কখনোই পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং কখনোই যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবে না সুতরাং তাকে কবুল করে নাও ইয়া রব্বাল আলমিন এই দোয়া করার পর তিনি দ্রুত বাড়িতে গেলেন এবং বাড়ি থেকে দশ হাজার দিনার নিয়ে আসলেন যুদ্ধে যাবার জন্য তার আদরের সন্তানকে একটি নতুন ঘোড়া ও ভালো অস্ত্র কিনে দিলেন ইব্রাহিম যুদ্ধে যাবার জন্য রনসাজে সজ্জিত হলো কোরআন তেলাওয়াতকারীরা তাকে ঘিরে তেলওয়াত করতে লাগলো আমার আদরের পুত্র তোমাকে সাবধান করছি হে আমার আদরের পুত্র তোমাকে সাবধান করছি এই যুদ্ধে কোন গাফলতি নয় এই যুদ্ধে কোনো গাফলতি নয় তুমি তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে তুমি তোমার সর্বস্বকে উজাড় করে দিবে তিনি তাকে একটি কাফনের কাপড় দিলেন এবং তার কপালে চুমু খেয়ে বললেন ও আমার আদরের পুত্র আল্লাহ তাল্লাহ যেন কখনোই আমাদেরকে এই দুনিয়াতে পুনরায় একত্রিত না করেন শেষ বিচারের দিনে মহামান্বিত ও মহাপরাক্রমশালী আল্লাহ তাল্লাহার রহমতের ছায়াতলেই যেন আমাদের পুনরায় দেখা হয় মুজাহিদিনগণ তাদের যাত্রা শুরু করলেন আব্দুল ওয়াহিদ বর্ণনা করেন আমরা শত্রুদের এলাকায় পৌঁছলাম এবং শত্রুদের মুখোমুখি হলাম শত্রুদের সাথে আমাদের যুদ্ধ শুরু হল প্রথমে থেকে শত্রুদের বিরুদ্ধে সাথে যুদ্ধ করতে কেননা সে দুটি পুরস্কারের অপেক্ষায় ছিল হয়তো বিজয় নয়তো শাহাদ তার মায়ের শেষ উপদেশ ছিল এই যুদ্ধে কোনো গাফ্লুতি নয় তুমি তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে তুমি তোমার সর্বস্বকে উজাড় করে দিবে তাই ইব্রাহিম তার সর্বস্ব দিয়ে চেষ্টা করতে লাগলো ইব্রাহিমের করল তারা বুঝতে পারল যেভাবেই হোক তাকে থামানো দরকার তারা চতুর্দিক থেকে ইব্রাহিমকে ঘিরে ফেললো এবং সম্মিলিতভাবে আক্রমণ করে ইব্রাহিমকে শহীদ করে দিল ইব্রাহিম শাহাদাতের সৌভাগ্য লাভ করল আব্দুল বর্ণনা করেন যুদ্ধে বিজয় লাভ করার পর আমরা বস্ত্রায় ফিরে এলাম বস্ত্রার লোকজন আমাদেরকে স্বাগত জানাতে লাগলেন তাদের মধ্যে ছিলেন উম্মে ইব্রাহিম তিনি আমাকে ডাক দিয়ে বললেন ও আবু বয়েদ আমার উপহার কি কবল করে থাকেন তাহলে আমাকে অভিনন্দন জানান থেকে একজন আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত ও রিজিক প্রাপ্ত উম্মে ইব্রাহিম আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন আল্লাহ করেছেন পরের সকালে তিনি মসজিদে দৌড়ে গেলেন এবং বললেন হে আবু বেদফ সুসংবাদ গ্রহণ করুন সুসংবাদ গ্রহণ করুন আমি গত রাতে আমার ছেলেকে স্বপ্নে দেখেছি সে সবুজ মিনার সমৃদ্ধ খুব সুন্দর একটি বাগানে ছিল সাদা মুক্তর তৈরি একটি বিছানায় ছিল তার মাথায় একটি মুকুট ছিল সে আমাকে বলল হে মা সুসংবাদ গ্রহণ করুন হে মা সুসংবাদ গ্রহণ করুন আপনার দেয়া মহরানা গৃহীত হয়েছে এবং আমরা জানলাতে আমাদের বিয়ে উদযাপন করছি জন মণী <متحدث> <أنت علي> سبير الله